দিন রাত চব্বিশ ঘন্টা যখন তখন যখন মনে চাই তখন যার মনে চাই সে মা বা দিসতাম তোমার হারাম দেখার নাকি শোক দিসতাম হারাম দিয়ে দেখো খাবার দেওয়ার শোক দিয়ে হারাম দেখো তোমাকে হুশিয়ার করার জন্য তোমাকে সতর্ক সংকেত দেওয়ার জন্য চিন্তা করুক ইসলাম কেটার নাকি শোক দিয়ে আর করে কিটা কথা বুঝে চিনি যাওয়া হল মাঝে মধ্যে আমাদের চোখে দু মাঝে মধ্যে আমাদের চকে। আল্লাহর কাছে আল্লাহ কুরআতে পরিষ্কার ভাষায় বলেছেন তারা কি হারাম করছ এটার জব আল্লাহর কাছে দেওয়া লাগবো সিদ্ধান্ত দিল অন্তরের হারাম অন্তরে যদি কোনটা গুণা হতো না কিন্তু অন্তরে যদি সিদ্ধান্ত করে গুনা যাইব কথা বললাম সন্তরের ভাব কল্পনা করতে করতে একদিন সিদ্ধান্তই পৌঁছে যে অন্তরের দ্বারা ভাবের কল্পনা বেশি বেশি করে বেশি বেশি কল্পনা করলে এই কল্পনা শেষ পর্যন্ত কল্পনাটা না একদিন সিদ্ধান্ত হইয়া যায় যেদিন সিদ্ধান্ত হবে সেই দিন অন্তরের দ্বারা সিদ্ধান্ত করলার কারণে তার আমল নামায় পাপ লেখা হইয়া যা এই জন্য আল্লাহ বলেনের দ্বারা কি ভাব করছিলায় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে দ্বারা কি ভাব করছিলায় আল্লাহর কাছে জবাব দেওয়া অন্তরের দ্বারা কি ভাব করছিলায় আল্লাহ কাছে জবাব দেওয়া লাগবে এমনকি আল্লাহ বলছেন একদিন তোমার খানে সাক্ষী দিবো আশের দিন তোমার খানে সাক্ষী দিবো আল্লাহ কাছে খানের দ্বারা কি ভাব চৌকে সাক্ষী দিবো আল্লাহর কাছে চৌকের দ্বারা কি ভাব করছিলাই হাতে সাক্ষী দিব পায়ে সাক্ষী দিব আল্লাহ বলেন আল্লাহ আরো আল্লাহ যখন হাসিন পাপিষ্ঠ তাদেরকে জিজ্ঞাসা করবেন পাপড় পাপ কর লাগে না না মোহর মারিয়ে দেবো দিয়া তার পাউকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল হাত্রে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল কানকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করাইছিল চক্ষুকে জিজ্ঞেস করবো বল তোর দ্বারা কি করেছিল তখনছিলাম আমার বুঝে না এরা হইয়া দিছিল আর আমি ঘুরছিলাম দিছে না অন্য জব সব মানুষ যখন তুমি যে অবরাধ করিয়া করলে অস্বীকার কর বাসার লাগি আল্লাহ জানা আছে এরপরে যখন অস্বীকার করিয়া হলো না তখন যখন তুমি তোমার অপপেক্ষা করো তখন তোমার কিভাবে বন্দী হাখো দিয়ে আল্লাহ জানা আছে আল্লাহ আনিলা তখন জিজ্ঞেস করবেন কেন ভাব করল তখন করছি না অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী তুইনু কু খরচ না অঙ্গ কিতা হয় তখন খুবই আল্লাহ আমি নিজের বুঝে করছি না অমুখের বুদ্ধিয়ে করছি অমুখে কইয়া দিছিলি কারণে করছি আজি আমার শাস্তি না দেয় দিলাও আল্লাহ কইবা তুই যখন অমুখের কথা ভাব করছিলেন অমুখের কাছে আমার কাছে তোর না জাতের ব্যবস্থা তার ব্যবস্থা নাই তখন আল্লাহ আপাকবল বলবেন এখন কেন এখন বড় কেন করছিল জিজ্ঞাসা করার ঘরে যখন জবাব দিতে হনত না আল্লাহ আপাকবুল আলমিন তখন ফ্রিস তাদেরকে বলবেন হুজুর হু বাড়ো এর গলার মধ্যে লোহার হাতের মধ্যে ইয়া জানত না আমার মধ্যে করছি না আমার মধ্যে ভাইয়াছি করছি এটা হইয়া রাম নজলি এটা হইয়া জানবাস না কাজে আল্লাহর কাছে জানবাস এইবার একমাত্র পাপ কষ্ট বরবার আগে আগে স্বীকার করে দাও আর লজ্জিত হইয়া পাত সারিয়া দিয়া আল্লাহর পথের দুইজন ছয়জন দুই চৌকে দুইজন আটজন আর একজন হইয়া ফিরিষ্টা মোটায়েন করা তাকে প্রত্যেক মানুষের মুখের ভিতরে বায় তার মুখের ভিতরে একজন করে রাখি রিস্তা মতায় সে বিভতাইবার না ব্যবস্থা নাহত্তে কী বা চাইবার ব্যবস্থা এই যেন বিবরণ এক নম্বর ডিউটি হইল কোন মানুষ যদি অহংকারী হয় তাহলে তারা অপদস্থ হয়ে যাবে আর কোন মানুষ যদি বিনয়ী হয় তাহলে তাকে মর্যাদা সালি করিয়া দেব দায়িত্ব লোক কোন সুযোগ পাইলে ইবলিজে কে না মজা হইব সবালের ফ্রিস্টায় মনের মাঝে সঙ্গে সঙ্গে জাগাই মজা কমইব সাজা বেশি হইব করলে বুঝা অহংকার আমি বড় এই মনোভাবের নাম হইলো অহংকার আমি বড় এই মনোভাবের নাম হইলো এক বুজুর ঘরে একজনে যে যে তোমার মুখের দাঁড়ির দাম বেশি না আমার ছাগলের মুখের দাঁড়ির দাম বেশি কারণ মরণ খালে যদি আমি ইমান দিই আমারতাম পারি না আমার মুখের দাড়ির কোন দাম নাই তোমার ছাগলের মুখের দাড়ির দাম বেশি আর যদি মরণ আমি ইমান দই আমার পারি তাইলে যখন মানসে তার লাশ লইয়া লাইসেন ওই বেটার হাসি দিয়া যায় আল্লাহ কুদরতে এক মুহূর্তের জন্য লাশ জিন্দা হইয়া তার ওই লোকটারে বলিয়া দিলেন আজকে বলতে পারি আমি ইমান নিয়ে মারতে পেরেছি তোমার ছাগলের মুখের দাঁড়িয়ে মুখের দাঁড়িয়ে আগে আগে নিজের এই যদি মর্তা হারুন না যে টাইম বরণ যেই মনে একটা ছাগল তাকিয়ে আমি বলব যদি ইমানই আমার তা না যে টাইম বরনা ছাগল বড় মরণের আগে তুমি বড় এটা তুমি ভাবতে পারো না যদি অহংকার হারে হয় আজ ঈশ্বরীকে সরিষার বিন্দু পরিমান অহংকার যার অন্তরে থাকবে জাহান্নে যাওয়া সারা না কোনো পথ থাকবে না অহংকার হালাল না হালাম অহংকার হালাম কহালের চিরিস্টার দায়িত্ব হইল যে অহংকার করবে যে নিজের নিজে বে করবে তাকে অপমস্ত করিয়া দেওয়া হলো কভালের চিরিশার দায়িত্ব এই অহংকার পতনের মূল সর্বপ্রথম অহংকারী ছিল ইবৃজ সবচেয়ে বেশি পতন ঘটে সেই ঘটেছে একমাত্র অহংকারের কারণে কবালের চিরিস্টার প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হলো কেউ যদি বিনয় হয় বিনয় মানে অহংকারের সম্পূর্ণ বিপরীত আমি আমার নাই অধিকারী এই কথা দাবি করার অধিকার আমার নাই আমি বড় আলেম এই কথা দাবি করার অধিকার আমার নাই এখন প্রশ্ন দেখে শয়তানে মানুষের কতভাবে দুঃখা দেয় চিন্তা করে শয়তানে অনেক সুন্দর মানুষের মনে মনে হয় তুমি তো সুন্দর তুমি যদি হ আমি সুন্দর না তো মিছা হইবা হইলে গুণা হইবা করলে দুদো তুমি যদি অমুক থাকি সুন্দর তুমি যদি দনি না মিচা হইব তুই মিছা করলে হইব গুণা হইলে দুদোখ যাইবাই দুজক থাকি যদি বাস্তায় চাওতে হেড়া করিব আমি দরি তুমি জানি তুমি যদি হ্যাঁ বাঁচতে চাইলে তোমার তোমার বলতে হবে তুমি জ্ঞান তুমি আলিম যদি হ আমি আলিম না তুমি হয় আমি বড় ধনি কোনো সুন্দর শয়তানের বুদ্ধি ফরিয়া হয় আমি আমি বড় সুন্দর কোন পণ্ডিত শয়তানের বুদ্ধি ফরিয়া আমি বড় পন্ডিত কোনো আলিম শয়তানের বুদ্ধি আসল বুদ্ধি না কুবুদ্দি শয়তানের কুবুদ্ধি ফিরিয়া হয় আমি যদি বুঝে তাহলে তো তুমি আলিম তুমি আলিম না হইলে মিছা উইব মিছা উইলে দুজলেই যায় কেন হয়ে যায় না আমি আলিম এইভাবে বুদ্ধি কাই দেয় মুখ শ্রী নখেরাম লিখছেন এর গ্লাব হইল কেউ যদি তোমার হয় তুমি তো আলিম আমি আলিম হইয়া থাকলে আমি নিজে নিজে আমার যোগ্য না যিনি দান করছেন তিনি আমি নিজে নিজে হইতাম আল্লাহ দয়া হইলে আমার দান করছেন আপনি চিনার কারণে যদি গুণ গাওয়া লাগে যার হাতে দন আছে সে গুণ গুণ গাওয়ার যোগ্য নয় যিনি দন দান করেছেন তিনি হইলেন গুণ গাওয়ার যে ব্যক্তি আল্লাহর বিরো হইয়া যায় কখনিস্টার দায়িত্ব মর্যাদাশালী করিয়া দেওয়া ক্রিস্টায় খেমলে মানুষের মর্যাদাশালী হই তার দরবারের বিশেষ বিশেষ ফিরিস্তারের ডাকিয়া হইন ও আমার দরবারের ফিরিস্তারা আমি আমার অনুবন্ধারে মহব্বত হি তোমরা ও তারে মহবত অন্তরের মাঝে এটা জাগাইয়া দেয় যে ওই মানুষটারে আল্লাহ করুন আল্লাহ করুন তোমরা বালা মানুষ রে আল্লাহর মহব্বতের মানুষ রে মহব্বত করবো খারাপ লোকে না বালা লোকে বালা লোকে বালো লোকে যাকে ভালো বলে তিনি ভালো ওহাল সুরে একজন সাধুরে বলা হইব নেই ওহল একজন লোকে যাকে ভালো বলে সে ভালো হবে নয় যাকে সেই হবে